শ্রয়ত্রিংশ খণ্ড তৃতীয় পরিচ্ছেদ নরেন্দ্র ঐশ্বরের অস্তিত্ব ভবনাথ পূর্ণ সুরেন্দ্র ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করিয়া হিরানন্দ গাড়িতে উঠিতেছেন গাড়ির কাছে নরেন্দ্র রাখাল দাঁড়াইয়া তাহার সহিত মিষ্টালাভ করিতেছেন বেলা দশটা হিরানন্দ আবার কাল আসিবেন সে সকল কথা শ্রী কথামৃত দ্বিতীয় ভাগ সপ্তবিংশ খণ্ডে বিবৃত আছে আজ বুধবার নয়ই বৈশাখ চৈত্র কৃষ্ণ তৃতীয়া একুশে এপ্রিল আঠারোশ নরেন্দ্র উদ্যান বেড়াইতে বেড়াইতে মনীষুহিত কথা কহিতেছেন বাটিতে মা ও ভাইদের বড় কষ্ট এখনও সুবন্দোবস্ত করিয়া দিতে পারেন নাই তদন্ত চিন্তিত আছেন নরেন্দ্র বিদ্যাসাগরের স্কুলের কর্ম আর আমার দরকার নাই গয়াতে যাব মনে করেছি একটা জমিদারির ম্যানেজারের কর্মের কথা একজন বলেছে ঈশ্বর টিশ্বর নাই মনি সহাস্যে সে তুমি এখন বলছ পরে বলবে না সেপ্টিসিজম ঈশ্বর লাভের পথের একটা স্টেজ এইসব স্টেজ পার হলে আরও এগিয়ে পড়লে তবে ভগবানকে পাওয়া যায় পরমহংসদেব বলেছেন নরেন্দ্র যেমন গাছ দেখছি অমনি করে কেউ ভগবানকে দেখেছে মনি হাঁ ঠাকুর দেখেছেন নরেন্দ্র সেই মনের ভুল হতে পারে মনি যে যে অবস্থায় যা দেখে সেই অবস্থায় তা তার পক্ষে রিয়ালিটি সত্য যতক্ষণ স্বপন দেখছো একটা বাগানে গিয়েছ ততক্ষণ বাগানটি তোমার পক্ষে রিয়ালিটি কিন্তু তোমার অবস্থা বদলালে যেমন জাগরণ অবস্থা তোমার ওটা ভুল বলে বোধ হতে পারে যে অবস্থায় ঈশ্বর দর্শন করা যায় সে অবস্থা হলে তখন রিয়ালিটি বোধ হবে নরেন্দ্র আমি ট্রুথ চাই সেদিন পরমহংস মহাশয়ের সঙ্গেই খুব তর্ক করলাম মনি সহাসে কি হয়েছিল নরেন্দ্র উনি আমায় বলেছিলেন আমাকে কেউ কেউ ঈশ্বর বলে আমি বললাম হাজার লোকে ঈশ্বর বলুক আমার যতক্ষণ সত্য বলে না বোধ হয় ততক্ষণ বলবো না তিনি বললেন অনেকে যা বলবে তাই তো সত্য তাই তো ধর্ম আমি বললাম নিজে ঠিক না বুঝলে অন্য লোকের কথা শুনবো না মনি সহাস্রে তোমার ভাব কোপার্নিকাস বার্কলে এদের মতো জগতের লোক বলছে সূর্য চলছে কোপার্নিকাস তা শুন জগতের লোক বলছে এক্সটার্নাল ওয়ার্ল্ড আছে বার্কলে তা শুনলেনা তাই লিউইস বলেছেন ওয়াই ওয়াজ নট বার্কলে আ ফিলোজফিক্যাল কোপার্নিকাস নরেন্দ্র একখানা হিস্ট্রি অফ ফিলজি দিতে পারেন মনি কি লিউইস নরেন্দ্র না ইউয়ারওয়েগ জার্মান পড়তে হবে মনি তুমি বলছো সামনে গাছের মতো কেউ কি দেখেছে তা ঈশ্বর মানুষ হয়ে যদি এসে বলেন আমি ঈশ্বর তাহলে তুমি কি বিশ্বাস করবে তুমি লেজারাসের গল্প তো জানো যখন লেজারাস পরলোকে গিয়ে এব্রাহামকে বললে যে আমি আত্মীয়বন্ধুদের বলে আসি যে সত্যই পরলোক আর নরক আছে এব্রাহাম বললেন তুমি গিয়ে বললে কি তারা বিশ্বাস করবে তারা বলবে কি একটা জোচর এসে এইসব কথা বলছে ঠাকুর বলছেন তাকে বিচার করে জানা যায় না বিশ্বাসেই সমস্ত হয়। জ্ঞান, বিজ্ঞান, দর্শন, আলাপ, সব ভবনাত বিবাহ করিয়াছেন তাহার চিন্তা হইয়াছে তিনি মাস্টারের কাছে আসিয়া বলিতেছেন বিদ্যাসাগরের নূতন স্কুল হবে শুনলাম আমারও তো খেঁটের জোগাড় করতে হবে ইস্কুলের একটা কাজ করলে হয় না বেলা তিনটে চারটে ঠাকুর শুইয়া আছেন শ্রীযুক্ত রামলাল পদসেবা করিতেছেন ঘরে স্মৃতির গোপাল ও মণি আছেন রামলাল দক্ষিণেশ্বর হইতে আজ ঠাকুরকে দেখিতে আসিয়াছেন ঠাকুর মনিকে জানালা বন্ধ করিয়া দিতে ও পায়ে হাত বুলাইয়া দিতে বলিতেছেন শ্রীযুক্তপূর্ণকে গাড়ি ভাড়া করিয়া কাশীপুরের উদ্যানে আসিতে বলিয়াছিলেন তিনি দর্শন করিয়া গিয়াছেন গাড়ি ভাড়া মণি দিবেন ঠাকুর গোপালকে ইঙ্গিত করিয়া জিজ্ঞাসা করিতেছেন এর কাছে টাকা পেয়েছো। গোপাল আজ্ঞা হা রাত নয়টা হইল সুরেন্দ্র রাম প্রভৃতি কলিকাতায় ফিরিয়া যাইবার উদ্যোগ করিতেছেন বৈশাখ মাসের রৌদ্র দিনের বেলা ঠাকুরের ঘর বড়ই গরম হয় সুরেন্দ্র তাই খসখস আনিয়া দিয়াছেন পর্দা করিয়া জানালায় টাঙাইয়া দিলে ঘর বেশ ঠান্ডা হইবে সুরেন্দ্র কই খসখস কেউ পর্দা করে টাঙিয়ে দিলে না কেউ মনোযোগ করে না একজন ভক্ত সহাসে ভক্তদের এখন ব্রহ্মজ্ঞানের অবস্থা এখন সো অহং জগত মিথ্যা আবার তুমি প্রভু আমি দাস এই ভাব যখন আসবে তখন এই সব সেবা হবে সকলের হাস্য